দর্শক শ্রোতা আমরা আজকে এই পর্বে যেই বিষয়টি আলোচনা করবো বিষয়টি হলো আমাদের মা মধ্য থেকে অনেক মা রমাদান মাসে গর্ভবতী থাকেন অথবা সন্তানকে দুধ পান করান এরকম দুগ্ধগতি মায়েরা থাকেন তো দেখা যায় তারা সিয়াম পালন করতে গেলে তাদেরও অনেক কষ্ট হয় এবং সন্তানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তো এই ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গি কী শরীয়ত তাদের ব্যাপারে কি নীতিমালা দিয়েছে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবান তালা আমাদেরকে যে শরীয় দিয়েছেন এটি আমাদের জন্য একেবারে সহজ করে দিয়েছেন আল্লাপাক আমাদের সাধ্যের অতিরিক্ত আমাদের উপরে কোনো কিছুই বাধ্য করেন না তো যে মায়েরা এরকম গর্ভবতী অবস্থায় থাকবেন অথবা সন্তানকে দুধ পান করাবেন সন্তান একেবারে সত যে দুধ পান না করালে ওই সন্তান অসুস্থ হয়ে যেতে পারে দুর্বল হয়ে যেতে পারে এরকম অবস্থা যদি হয় তো এই মা এদের ব্যাপারে শরীয়তের বিধান হলো তারা রমাদান মাসে সিএম ব্যাংকে বেলবেন এবং পরবর্তীতে যখন তাদের সন্তান প্রসব হয়ে যাবে অথবা সন্তানের দুঃখান শেষ হয়ে যাবে তখন সময় সুযোগ মতো তারা এই সিএমগুলো কাজা করে নেবেন যে কয়টি সিএম ব্যাংকে বেলবেন সেই কয়টি সিএম তারা পরবর্তীতে কাজা করবে। আর পুরা রমাদান মাস হলে পুরা রমাদান মাসের উনত্রিশ বা তিরিশটি পরবর্তীতে কাজা করে রেখে দিবে এ ব্যাপারে আমরা দেখি নবিসালাম স্পষ্ট করে বলেছেন সুনানা বোদাউদে দুই হাজার নম্বর হাদিস সোনানা নাসাই নম্বর হাদিস তিরমিজির সাতশত পনেরো নম্বর হাদিস ইন্না জাল্লাহাহ মুসাফিরে আল্লাহ সুমান মুসাফিরদের থেকে অর্ধেক সলাহ কমিয়ে দিয়েছেন আনিল মুসাফের ও হামেলে বল মুাম মুসাফির গর্ভবতী এবং দুধপান কারিনী যে মহিলা সন্তানকে দুধপান করান তাদের থেকে আল্লাপার সিয়ামকে সহজ করে দিয়েছেন হালকা করে দিয়েছেন অর্থাৎ ওই সময় তারা সিএম পালন না করে পরবর্তীতে তারা এই সিএমের কাজা করলেই এটি তাদের জন্য যথেষ্ট হবে আশা করি আমাদের اے معبودنا مستفید رسن اللہ سبحانہ تعالی আমাদেরকে সবাইকে এই বিষয়ের رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته